ইব্রাহিম তাইমি রহমতুল্লা আলহী এর পিতা হতে বর্ণিত তিনি বলেন আলী রজিল্লাহত আলাহ আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন আমাদের নিকট আল্লাহর কিতাব ও এই সহিফায় যা আছে এ ছাড়া অন্য কোনো কিতাব নেই যা আমরা পাঠ করে থাকি তিনি বলেন এ সহিফায় রয়েছে জখমের বিধান উটের বয়সের বিবরণ এবং আইর পর্বত হতে সাওয়ার পর্যন্ত মদিনা হারাম হবার বিধান যে ব্যক্তি এর মধ্যে বিদাত উদ্ভাবন করে কিংবা বিদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ ফেরেস্তা ও সকল মানুষের অভিসম্পাত আল্লাহ তার কোনো নফল ও ফরজ ইবাদত কবুল করেন না আর যে নিজ মাওলা ব্যতীত অন্যকে মাওলা হিসেবে গ্রহণ করে তার উপর একই রকম লানত আর নিরাপত্তা দানের ক্ষেত্রে সর্বস্তরের মুসলিমগণ একইভাবে দায়িত্বশীল এবং যে ব্যক্তি কোনো মুসলিমের চুক্তি ভঙ্গ করে তার উপরেও তেমনি অভিসম্পাত